প্রশ্ন হল বিসমিল্লা বলবেন নাকি বিসমিল্লাহ রহমান ইব্রাহিম বলবেন সাধারণ নিয়ম হলো যে বিষয় শুধু বিসমিল্লা বলার ব্যাপারে সুনিশ্চিত দলিল আছে সেগুলো ছাড়া অন্যান্য ক্ষেত্রে আপনি সম্পূর্ণ বিসমিল্লাহ রহমান রহিম বলতে পারেন যেমন কোন বই লেখা দৈনন্দিন কাজকর্ম লিপিবদ্ধ করা এসব ক্ষেত্রে আপনি শুধু বিসমিল্লাহ না বরং সম্পূর্ণ বিসমিল্লাহির রহমান ইব্রাহিম বলতে পারেন বিসমিল্লা বা বিসমিল্লাহ রহমান ইব্রাহিম বলা মুস্তাহাব। অবশ্য লেখালেখির বিষয়ে যেমন বই লেখার ক্ষেত্রে সম্পূর্ণ চুক্তিপত্রে নির্দেশ দিয়েছিলেন সুতরাং যে বিষয়ে কোন সুনির্দিষ্ট দলিল নেই সেক্ষেত্রে আপনি বিসমিল্লা কিংবা বিসমিল্লাহ রহমান ইর এর যে বলতে পারেন এখন কিছু বিষয় এমন আছে যে রাসুল শুধুমাত্র বিসমিল্লা বলেছেন আর রহমান বলেননি এ সুনির্দিষ্ট দলিল আছে যেমন খাওয়ার আগে আপনি বিসমিল্লা নাকি বিসমিল্লাহ রহিম বলবেন এ ব্যাপারেও সুস্পষ্ট দলিল পাওয়া যায় সুনানা তিরমিজের একটি হাদিসে উমুল আইসার থেকে বর্ণিত হাদিস खबर शुरूते प्रथमवार खबर शुरूते দ্বিতীয়বার বলেছেন যদি কেউ খাবার শুরুতে বিসমিল্লা বলতে ভুলে যায় তাহলে কি বলতে হবে যদি শুরুতে বিসমিল্লা বলতে ভুলে যান আপনি তাহলে যখনই মনে পড়বে তখনই বলবেন এই হাদিসটি ইবনি মাসউদী আনহু থেকেও বর্ণিত হয়েছে ইবনু হাজার আল্লাহ সালানী রাহমাহুল্লা বলেন এই হাদিসটি উক্ত বিষয়ের অর্থাৎ খাবার আগে বিসমিল্লা উপর বর্ণিত সবচেয়ে নির্ভুল ও অকট্য হাদিস এখানে মতপার্থক্য বা ইতিলাফও আছে যেমন ইমাম আন্না তার আল আজকার গ্রন্থে বলেছেন খাওয়ার পূর্বে বিসমিল্লা বলার চেয়ে বিসমিল্লাহ রহমান ইর রাহিম বলা উত্তম শাইকুল ইসলাম ইবন তাইমিয়া রহমাউল্লা বলেন এক্ষেত্রে বিসমিল্লাহ রহমান ইর রাহিম বলার অনুমোদন আছে যাই হোক ইবনে হাজার আলা সালাম ই রহমাহুল্লাহ আনা এই উদ্দীতির ব্যাপারে মন্তব্য করেছেন যে বিসমিল্লার চেয়ে বিসমিল্লাহ রহমান রহিম বলা উত্তম এর স্বপক্ষে কোনো দলিল আছে বলে আমার জানা নেই ক্ষেত্রে আমার কথার সাথে অতিরিক্ত কিছু যোগ করো না আমার কথার সাথে বাড়তি কিছু যোগ করো না এ দুটো অর্থ আছে একটি হলো সাধারণ অর্থ যে হাদিস শেখার সময় হাদিসের সাথে বাড়তি কিছু যোগ করা যাবে না দ্বিতীয় অর্থটি হলো প্রয়োগের ক্ষেত্রে হাদিস অনুযায়ী আমলের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রেও হাদিসে যা আছে তার সাথে বাড়তি যোগ করা যাবে না যদি হাদিসে শুধু বিসমিল্লা বলার কথা এসে থাকে তাহলে শুধু বিসমিল্লা বলতে হবে যদি রাসুল উল্লাহ সাল্লাহাম কোনো ক্ষেত্রে বিসমিল্লার সাথে আর রহমান আর রাহিম যুক্ত না করে থাকেন তাহলে আমাদের আগবাড়িয়ে সেটা করার দরকার নেই রাসুল্লাহ সাল্লাহিস্লাম একবার এক বালককে শেখাচ্ছিলেন রাসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম কখনই কোন কিছু গোপন করতেন না বিশেষ করে কোনো কিছু শেখানোর সময় তিনি ছিলেন মহান আল্লাহর পক্ষ থেকে একজন ফায়সালা প্রদানকারী এবং তিনি যখন কিছু দেখতেন সেই বিষয়ে দিতেন। তিনি ইবনে বলেছিলেন উল বিসমিল্লা অকুল মিম্মা ইয়ালিক বিসমিল্লা বলো ডানহাত দিয়ে খাও এবং পাত্রের নিকটবর্তী অংশ থেকে খাও এখন অনেকেই বলবেন যে এই বিষয়টিকে এত গুরুত্ব দেওয়ার কি আছে বিসমিল্লা নাকি বিসমিল্লাহম এটাকে এত বড় করে দেখার কি হল মূলত গুরুত্ব দেওয়ার কারণ হল এই বিষয়টি ইবাদতের সাথে সম্পর্কিত ইবাদতের বেলায় শুধুই উপযুক্ত দলিল ও প্রমাণ অনুযায়ী আমরা আমল করব কেননা কেউ যদি ইবাদত কিংবা ইসলামের অন্য কোনো বিষয়ে বাড়তি কোনো কিছু সংযোজন করে এর মাধ্যমে তারা মূলত আল্লাহ ও রাসুল উল্লাহ সাল্লাহ ইসলামকে যেন এ কথাই বলতে চায় আপনারা এ ব্যাপারে পুরোপুরি জানেন না তাই আমি নিজের পক্ষ থেকে আরো সামান্য কিছু যোগ করব না আর এভাবেই ইসলামের বিদায়তের অনুপ্রবেশ ঘটে ইসলামের নতুন বিষয় সংযোজন করা আল্লাহ ও তার রাসুল সাল্লাহ ইসলামকে কথা বলার মতোই মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে এক জুমায়ের দিনে উমারহ ইবনে ওয়াইবা দেখলেন বিশার ইবনে মারওয়ান মিম্বরে দাঁড়িয়ে তার হাত তুলছে তখন উমারা বললেন কবাহ আল্লাহ এই দুহাতকে অপমানিত করুক তিনি আরো বলেন আমি নবী সাল্লাই দেখেছি আর তিনি কখনোই তার ইমাম আন্না এই বর্ণনার ব্যাপারে বলেছেন খুদবার সময় হাত নামিয়ে রাখা শুননা কয়েক মাস আগে আমি এ নিয়ে একটি আর্টিকেল লিখেছিলাম কারণ আমি এলাকার একটি মসজিদে জুমায়া পড়তে গিয়েছিলাম খতিক ছিলেন একজন যুবক তো তিনি এই বিষয়ে আলোচনা করলেন এবং বললেন খুদবার সময় দু হাত তোলা উচিত না আর তারপরই মসজিদে গণ্ডগোল লেগে গেল হ্যাঁ হাত তোলা যাবে না কোন সাহসে আপনি কথা বলেছেন এ ধরনের উত্তেজিত কথাবার্তা শুরু হয়ে গেল তাই আমি এই বিষয়টি পরিষ্কার করার জন্য আর্টিকেলটি লিখেছিলাম অমার রাজি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত এই হাদিসটি ছাড়াও এই বিষয়ে আরও একটি হাদিস মুস্তারাক আল হাকিমের বর্ণনায় এসেছে ইমনি অমার রাজি আল্লাহ তাল্লাহ আনহুমা একবার এক লোককে হাঁচি দিতে দেখলেন তিনি বললেন তুমি হাঁচি দেওয়ার পর কি বলো তুমি বলবে আল্লাহ আসলে ওই লোকটি হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ তিনি আল্লাহ এই অংশটুকু বাড়িয়ে বলেছিলেন লক্ষ্য করুন ওয়াসালসালাম আলা রসৌল্লাহ এর অর্থ বেশ শান্তি ও বরকত বর্ষিত হোক রসুল্লাহ সালাহামের উপর তাহলে হাঁচি দেওয়ার পর আল্লাহুল্লার পাশাপাশি এই চমৎকার যেন শুধু এই সময় আলহামদুলিল্লাহ বলে কেননা রাসুল্লাহ সাল্লাহ শুধু আলহামদুলিল্লা বলেছেন বাড়তি কিছু বলেননি ইবনু আবিদিন রাহমাহুল্লাহ বলেন তোমাদের কেউ হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলবে আর এর সাথে যুক্ত করা অপছন্দনীয় আর সৈয় যদিও রসুল সাল্লাম তার খুদ্ শুরুতে আলহামদুলিল্লাহ রসুলিল্লা বলেছেন তথাপি এ ব্যাপারে কোন দ্বিমত নেই যে হাঁচির পর এটার বলা জঘন্যবি দাদ হাঁচির পর তাই শুধু আলহামদুলিল্লাহ বলবেন কারণ নবী সাল্লাই আলহামদুলিল্লাহ বলেছেন আর কিছু বলেননি যদি কেউ আপনার আলহামদুলিল্লাহ বলার পর সেটার জবাব দেয় ইয়ার্লা বলে আপনি সেটা জবাব নিন তারপর আলাদাভাবে আপনি চাইলে আলা বলুন যতবার ইচ্ছা বলুন কোনো সমস্যা নেই কিন্তু হাঁচি দেবার পর শুধু আলহামদুলিল্লাহ বলবেন নবীসাল্লাইস্লাম যে কাজটি যেভাবে শিখিয়েছেন সেটা ঠিক সেভাবেই করতে হবে এখানে আমরা আবার খাবার ব্যাপারটিতে ফিরে যাই এছাড়া আপনারা এ ব্যাপারে আয়সা এবং ইবন মাসুদ রাজি আল্লাহআমা থেকে বর্ণিত হাজিজুলো সম্পর্কেও জেনেছেন ইবন হাজার আল্লাহ সালানী যেগুলোকে এই বিষয়ের সর্বাপেক্ষা নির্ভুল হাজিজ সাব্যস্ত করেছেন এসব হাদিসের অনুসরণের মাঝেই কল্যাণ নিহিত আছে এছাড়াও এমন কিছু বিষয় আছে যেখানে রাসুল সাল্লাহ শুধুমাত্র বিসমিল্লা বলার কথা উল্লেখ করেছেন যেমন স্বামী সহবাসের সময় তিনি কথা বলেছেন বুখারি ও মুসলিমে আছে বিসমিল্লা বিসমিল্লাহ হে আল্লাহ আপনি আমাকে শয়তান থেকে দূরে রাখুন এবং এর ফলে আপনি আমাদেরকে যে সন্তান দান করবেন তা থেকেও শয়তানকে দূরে রাখুন আনাস থেকে বর্ণিত হাদিসে এসেছে টয়লেটে যাওয়ার সময় বলতে হবে বিসমিল্লা হে আল্লাহ দুষ্ট পুরুষ ও স্ত্রী শয়তানদের অনিষ্ট থেকে আমি আপনার নিকট আশ্রয় চাইছি লক্ষ্য করুন সবগুলো ক্ষেত্রেই শুধু বিসমিল্লা বলার কথা সুনির্দিষ্টভাবে এসেছে কাজেই যেসব ক্ষেত্রে শুধু বিসমিল্লা বলার বিষয়টি এভাবে কোনো সুনির্দিষ্ট হাদিস বা দলিল দ্বারা প্রমাণিত না এমন যে কোনো ব্যাপারে আপনি চাইলে বিসমিল্লাহমানির রহিম পুরোটা বলতে পারেন কিন্তু যেসব বিষয় শুধু বিসমিল্লা বলার কথায় স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে সেসব ক্ষেত্রে আপনাকে অবশ্যই এর উপরেই আমল করতে হবে এবার আসুন আল্লাহ নামটির ব্যাপারে আলোচনা করা যাক आयाते आल्ला লাহু তিনি আকাশ আর এই দুয়ের মাঝে যা আছে তার প্রতিপালক কাজেই তুমি তাঁর ইবাদত করো এবং এর উপর দৃঢ় থাকো তুমি কি তার সমগুণ সম্পন্ন আর কাউকে জানো লাহু হেলতা আপনি কি আপনার রবের সমগুণ সম্পন্ন আর কাউকে জানেন আপনি কি জানেন আয়াতের শেষাংশের এই প্রশ্নের উদ্দেশ্য কি এখানে মূলত উত্তর জানার জন্য প্রশ্ন ছুড়ে দেওয়া হয়নি বরং এটা একটা রেটরিক্যাল প্রশ্ন যেটা একটা নির্দিষ্ট উত্তরের দিকে ইঙ্গিত করছে একটি নির্দিষ্ট পয়েন্ট আমাদের সামনে তুলে ধরছে কিছু বলেছেন আপনি কি আপনার রবের সমগুণ সম্পর্কে আর কাউকে জানেন এর অর্থ হল আল্লাহ ছাড়া এমন আর কোন সত্তা নেই যার নাম আল্লাহ এর মানে কি আসুন একটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক আল্লাহ শব্দটি এসেছে আরবি ইলা শব্দ থেকে ইবনুল কাইম এবং অন্যান্য আরো অনেকের মতে আল্লাহ শব্দের মূল শব্দ হচ্ছে ইলাহ আর ইলাহ এসছে উলুহা থেকে ইলাহ অর্থ একত্ব এই মূল ইলাহ শব্দ থেকেই আল্লাহ নামের উৎপত্তি ঘটেছে শিবাউয়া বলেন ইলাহ সাথে যথাক্রমে আলিফ ও লাম যুক্ত হয়েছে তার সম্মান ও তাজিম বোঝাতে এরপর যদি আপনি একটি শ্রাদ্দ যোগ করেন আর একটি হামজা বের করে দেন তাহলেই আল্লাহ নামটি পাবেন উরআনে আল্লাহ এবং রব এর নাম দুটো কোনটি কখন উল্লেখ করা হয়েছে তা একটু লক্ষ্য করুন মুসা আলাইসালাম তার পরিবারকে শীতের প্রকোপ থেকে বাঁচাতে আগুনের সন্ধানে বের হয়েছিলেন তার উষ্ণতার জন্য আগুন ও পথ চলার জন্য সামান্য আলোর প্রয়োজন ছিল আল্লাহ সুবাহন ও তালা কুরআনে সুরা আহার বারো নম্বর আয়তে বলেন নিশ্চয় হে মূসা আমি তোমাদের রব সুতরাং তুমি তোমার জুতা খুলে ফেল কেননা তুমি এখন পবিত্র তুয়া উপত্যকায় রয়েছ আল্লাহ বলছেন নিশ্চয়ই হে মূসা আমি তোমার রব এখানে তিনি রব বা পালন কর্তা হিসেবে তার পরিচয় বেছে নিয়েছেন কেননা এ সময় এটাই ছিল সবচেয়ে উপযুক্ত আল্লাহ মুসে আলাইস্লাতামকে বলতে চেয়েছেন যে আমি তোমার দেখাশোনা করি এবং তোমাকে বাঁচিয়ে রাখি আমি তোমাকে রক্ষা করি তোমাকে নিরাপত্তা দেই এবং আমি তোমাকে রিজিক দেই এগুলো তাওহাইদের কোন দিক বলুন তো এটা হলো তাওহাইদ আর রুবু বিয়া অর্থাৎ রব হিসেবে আল্লাহর একত্র এরপর ঠিক পরের রাতেই আল্লাহ তার আল্লাহ নামটি ব্যবহার করেছেন আল্লাহ বলেন এবং আমি তোমাকে মনোনীত করেছি অতএব যা প্রত্যাদেশ করা হচ্ছে তা শুনতে থাকো নিশ্চয়ই আমি আল্লাহ আমি ব্যতীত অন্য কোন ইল্হ নেই অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণার্থে কায়েম করো। কর সুরাতোয়াহার তেরো ও চোদ্দ নম্বর আয়াত দ্বিতীয়বার আল্লাহ বলেন ইনাল্ল আমি আল্লাহ তিনি এখানে বলেননি আনা তিনি রববুকা বলেননি কিছুক্ষণ আগেই তিনি নিজেকে রব নামে অভিহিত করেছেন আবার এখন আল্লাহ বলছেন এর কারণ কি প্রথমে মুসা আলাই সাল্লা ভীত হয়ে পড়েছিলেন তাই আল্লাহ সব আলা তাকে আশ্বস্ত করলেন যে আমি তোমার দিকে খেয়াল রাখব তোমাকে রক্ষা করব নিরাপত্তা দান করব এবং সাহায্য করব আর পরের ক্ষেত্রে আল্লাহ মুসা আলহাতামকে তার দায়িত্ব সম্পর্কে অবহিত করেছেন অর্থাৎ মুসা তোমাকে এটা করতে হবে ওটা করতে হবে ইত্যাদি তাও এই শাখাকে কি বলে অর্থাৎ যখন আল্লাহর আনুগত্যের ব্যাপারে আসে তখন সেটা তাহিদের কোন শাখায় পড়ে তাহিদ আল উলুহা অর্থাৎ ইবাদত ও আনুগত্যের মালিক হিসেবে ইলা হিসেবে আল্লাহর একাত্ম আর এ কারণেই আল্লাহ ক্ষেত্রে রবের পরিবর্তে আল্লাহ নামটি ব্যবহার করেছেন এই আয়াতে বলা হয়েছে অর্থাৎ আল্লাহ বলছেন আমার ইবাদত করো সালাত এগুলো কি আনুগত্য ও ইবাদতের নির্দেশ আর এসবই হচ্ছে তৌহিদ আল উলুহিয়ার অন্তর্ভুক্ত তাই প্রথমে আল্লাহ বলেন ইন্নি আনা রব্বুক এটা হচ্ছে প্রথম অংশ আর পরের বার তিনি বলেন ইন্নানি আনাল্ল এটা হচ্ছে দ্বিতীয় অংশ আল্লাহ সানুয়া চাইলে যে কোনো একটি নাম ব্যবহার করতে পারতেন কিন্তু এটাই আসলে গভীরতা ও প্রমাণ আর এ থেকে নাম হিসেবে আল্লাহ ও রবের ব্যবহার সম্পর্কেও জানা যায়। মূলত আল্লাহ একটি অনন্য নাম আপনি যখন আল্লাহকে ডাকবেন বলুন ইয়া আল্লাহ আল্লাহ নামের শুরুতে আলিফ ও লাম থাকার কারণে নির্দিষ্ট অর্থে বুঝায় যেমন ইংলিশে আমরা দি ব্যবহার করি এ ডোর মানে একটি দরজা এটা যে কোনো একটি দরজা হতে পারে কিন্তু দ্য ডোর মানে একটি নির্দিষ্ট দরজা আরবি আল দি এর মতো নির্দিষ্টতা বুঝাতে ব্যবহৃত হয় আরবি ভাষাতত্ববিদ ও সালাফদের অন্তর্ভুক্ত আলিমগণ প্রত্যেকেই বলেছেন যে ইয়া আল্লাহ বলতে হবে ইয়া ইলাহ না কিন্তু আল্লাহর অন্য নামগুলোর দিকে তাকান আমরা কি ইয়া আল জব্বার ইয়া আল করিম ইয়া আল রাহিম বলি না বরং আমরা শুরুতে আল যুক্ত না করেই ইয়া করিম ইয়া রহিম ইয়া গফুর ইত্যাদি বলি এটাই হচ্ছে অন্য সব নামের তুলনায় আল্লাহ নামের স্বাতন্ত্র ও ভিন্নতা এর উপর ভিত্তি করে আত্মহই এবং ইবনুল কাইম সহ অনেকে বলেছেন কেউ যদি আল্লাহর এই মহান ও বরকতময় নাম উল্লেখ করে কাকুতি মিনতি করে তবে আল্লাহ তার উত্তর দিয়ে থাকেন আমরা পরবর্তীতে আসমা ওয়া সিফাত নিয়ে আলোচনা করার সময় এই বিষয়ে ইনশা আল্লাহ বিস্তারিত আলোকপাত করব এখানে একটি বিষয় বলা প্রয়োজন আর তা হল শুধু আল্লাহ শব্দ দিয়ে কোনো জিকির নেই আমরা দোয়া প্রশংসা সম্মান ও শাহাদা কিছুতেই আল্লাহর নাম উল্লেখ করি কিন্তু শুধু আল্লাহ শব্দ দিয়ে জিকির হয় না কারণ এটাই আমাদের নাবী মোহাম্মদ সাল্ল সাল্লাম এর শিক্ষা সুতরাং একশোবার আল্লাহ আল্লাহ আল্লাহ বলাতে আপনার কোন ফায়দা নেই আপনাকে তাজবি হাতে নিয়ে একশো বার আল্লাহ বলতে হবে না বরং আপনি বলুন আলহামদুলিল্লাহ আপনি বিসমিল্লা বলুন বলুন বলুন আপনি এভাবে বলুন যে ইয়া আল্লাহ আমার এটা খুব প্রয়োজন কিন্তু তা না করে শুধু আল্লাহ আল্লাহ জিকির করা শিক্ষা নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে দেননি মূলত সমস্ত গুনবাচক নামগুলো আল্লাহ নামের অনুসরণ করে আল্লাহ নামটি অন্য কোন নামের অনুসরণ করে না বরং অন্যান্য নামগুলো এই নামের অনুসরণ করে এর অর্থ কি আমি একটা উদাহরণের সাহায্যে বুঝাই ইনশা আল্লাহ তাহলে আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে দেখুন আল কুদ্দুস আল আজিজ আল জব্বার আল খোয়ালিক এসবগুলোই আল্লাহর নাম কিন্তু আমরা কখনোই বলি না যে আল আজিজ এটার আরেকটি নাম হলো আল্লাহ আমরা বলি না আর রাহমানের আরেকটি নাম হল আল্লাহ এভাবে বলা অনুচিত বরং আমরা এটাকে একটু ঘুরিয়ে বলি যে আল কুদ্দুস হল আল্লাহর আরেক নাম আল আজিজ হলো আল্লাহর আরেক নাম আর রাহমান হলো আল্লাহর আরেকটি নাম অর্থাৎ অন্যান্য গুণবাচক নামগুলো আল্লাহর নামের অনুবর্তী আগের ক্লাসে আমরা বলেছিলাম বাসমালার মধ্যে তাহিদের তিনটি শাখার শিক্ষা অন্তর্নিহিত আছে যখন আমরা বিসমিল্লাহ বলি আমরা তাহিদের তিনটি শাখারই স্বীকৃতি দেই একই ভাবে আল্লাহ নামটির মধ্যেও তাওহিদের তিনটি শাখাতে বিশ্বাস অন্তর্নিহিত আছে বরং আল্লাহ নামটি না মূলত এর মূল শব্দ এই তিনটি শাখার সমন্বয় ঘটেছে এবং এতে আনার প্রকাশ পায়। ইমানিদ আল উলুহিয়ার অন্তর্ভুক্ত একটি অংশ হচ্ছে তাহিদ আর রুবুইয়া কিন্তু এর উল্টোটা কিন্তু না তাওহিদ আর রুবুবিয়ার অংশ তাওহিদ আল উলুহিয়া নয় আর আল্লাহ শব্দটি মূলত উলুহিয়া থেকে এসেছে এবং এর দ্বারা রুবুবিয়ার একত্ববাদকেও বোঝানো হয় কাজেই এখানে দু প্রকার তাওহিদের ধারণা পাওয়া গেল আর আল্লাহ নামটি স্বয়ং একটি ইসম বা গুণবাচক নাম আর তাই এটা হল তাওহিদ আল আসমা ওয়াসিফাত এভাবেই আল্লাহ শব্দের মাঝে তাহিদের তিনটি শাখার সমন্বয়ে খুঁজে পাওয়া যায় শুধুই আল্লাহ না বরং এর মূল শব্দ ইলাহ ক্ষেত্র এটি প্রযোজ্য আসলে আল্লাহ এটি একটি মহিমান্বিত নাম আল মুজাম আল মুসাফরাস অনুসারে কোরআনে দুই হাজার বার আল্লাহ নামটি উল্লেখ করা হয়েছে এটি আল্লাহ সর্বাধিক প্রচলিত নাম সব নামের মধ্যে জন্য বাছাই করা হয়েছে। আপনি যখন শাহাদা পাঠ করেন আপনি কি বলেন আপনি বলেন আশাদু আল্লাহ ই আপনি আল্লাহ নামের উপরেই সাক্ষ্য দেন তাই মনে রাখবেন আপনি যখন আল্লাহ নামটি উচ্চারণ করেন তখন এটি নিছক একটি নাম নয় আপনি মহিমান্বিত সম্মানিত ও সর্বশ্রেষ্ঠ আল্লাহর নাম উচ্চারণ করছেন আপনি যখন আতঙ্কিত অবস্থায় থাকেন নিরাপত্তার জন্য আপনি তো কেবল আল্লাহ বলেই ডাকেন আপনার যখন খুব সামান্য জিনিসের উপরও বরকতের প্রয়োজন হয় আপনি তো কেবল আল্লাহ নামটি স্মরণ করবেন আর তখন তা পর্যাপ্ত বা আরও বেশি হয়ে যাবে আতঙ্কের সময় নিরাপত্তার আশায় মানুষ যে নাম ডাকে তা হচ্ছে আল্লাহ দুঃখ কষ্ট ও আপনি যে নাম ডাকেন তা হচ্ছে আল্লাহ যখনই কেউ বিপদ ও চিন্তাগ্রস্ত অবস্থায় আল্লাহকে ডাকে আল্লাহ তা আয়লা তার বিপদ ও চিন্তা দূর করে দেন যখনই কোনো অভাবগ্রস্ত ব্যক্তি আল্লাহ নামকে আঁকড়ে ধরে আল্লাহ তাকে সচ্ছল করে দেন যখনই কোনো পীড়িত ব্যক্তি আল্লাহ নামে ডাকতে থাকে আল্লাহ তাকে সুস্থতা দান করেন যখন কোন চরম দুর্দশাপন্ন ব্যক্তি এই নামে ডাকে সে নিরাপত্তা লাভ করে যখন কোনো অসহায় ব্যক্তি এই নামে ডাকে আল্লাহ সুফহান তাকে ক্ষমতা ও মর্যাদা দান করেন যখন কোনো মাজলুম আল্লাহর নামকে ব্যবহার করে এবং সেই নামে ডাকে সে আল্লাহর পক্ষ থেকে বিজয় লাভ করে আপনি যদি অনুগ্রহ চান তবে আপনার রবকে আল্লাহ নামে ডাকুন প্রাচুর্য ও বারাকাত চাইলে আল্লাহ বলে ডাকুন আপনার গুণা মাফ করতে চাইলে আল্লাহ নামে ডাকুন আল্লাহ এ সাধারণ কোনো নাম নয় আমরা কি আদৌ আল্লাহ নামের প্রকৃত অর্থ অনুভব করতে পারি যদি কেউ থেকে উপলব্ধি করতে পারত তবে পরম আনন্দে বাস করত যখন আল্লাহ নামটি কোনো অন্তরে রাজত্ব করে তখন তা এক দৃঢ় শক্তিশালী বিশুদ্ধ ও একই সাথে দয়াপূর্ণ অন্তরে পরিণত হয় কেননা এ অন্তর আল্লাহ নামকে ধারণ করেছে আল্লাহ তো যেন তেন কোন নাম নয় যে অন্তর প্রকৃত অর্থেই আল্লাহ নামের মর্মার্থ বুঝেছে সে কোনো গুণাকেই আর ছোট ভাবতে পারবে না আপনি যখন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরজ আদায়ের জন্য বিসমিল্লাহ বলেন আপনি দৈনিক সতেরো বার আল্লাহকে ডেকে এর ফরজ আদায় করেন আপনাকে প্রতিদিন ফরজ সালাতে ফাতিহার সাথে সতেরোবার বিসমিল্লাহ বলতে হয় সেই সাথে হিসাব করলে আরো বারো বার বিসিল্লা বলতে হয় এটাকে অন্যান্য শব্দের মতো নিছক কোনো করবেন না আল্লাহ এ মামুলি শব্দ নয় আল্লাহ এ নিছক কোন শব্দ নয় কেউ কেউ তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা রাজা প্রেসিডেন্ট স্বামী স্ত্রী ইত্যাদি ব্যক্তিদের নাম নেবার সময় এত বেশি ভক্তি ও শ্রদ্ধা অনুভব করে যে তা আল্লাহর প্রতি তাদের ভক্তি শ্রদ্ধা কেউ ছাপিয়ে যায় না কাজেই আপনায় আল্লাহ নাম শুনলে আপনার অন্তরে কেমন উপলব্ধি হয় তার মাধ্যমে আপনার ইমানের গভীরতা কতটুকু তা যাচাই করুন পঁয়তাল্লিশ যখন খাঁটি ভাবে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন যারা পরকালে বিশ্বাস স্থাপন করে না তাদের অন্তর সংকুচিত হয়ে যায় যখন আল্লাহর নাম উচ্চারিত হয় তখন আপনার হৃদয়ে অনুভূত পরিতৃপ্তি ভালো লাগা সন্তুষ্টি প্রশান্তি ও আনন্দের গভীরতাই বলে দেবে আপনার অন্তরে কি পরিমাণ ইমান আছে যখন আপনি বললেন আল্লাহ আপনি সেই অদ্বিতীয় সত্তার নাম নিলেন যিনি কোনো রকম স্তম্ভ ছাড়াই সাত আসমানকে ঊর্ধ্বে স্থাপন করেছেন আপনি সেই একক সত্তার নাম নিলেন যিনি সাতটি স্তর বিশিষ্ট ভূমিকে আপনার নিচে সুবিনস্ত করেছেন মাত্র একটি শব্দ দ্বারা কুনফাইয়া কুন এবং তারপর আপনাকে নিঃসৃত বীর্য থেকে সুন্দর ও শ্রেষ্ঠতম আকৃতিতে সৃষ্টি করেছেন তাই যখনই আপনি কোনো বাক্যে আল্লাহর নাম শুনতে পাবেন সব সময় মনের গভীর থেকে উপলব্ধি করবেন এবং আল্লাহর নাম নেওয়ার সময় এই বিষয়গুলো স্মরণ রাখবেন সুরা আজ জুমারের সাত ছুটি নাম্বার আয় আল্লাহ সুহ আরু বলেন তুমি নিব হু অত ম্রী কু তারা আল্লাহ সম্পর্কে যথাযথ ধারণা রাখেনি এবং শেষ বিচারের দিন গোটা পৃথিবী তার হাতের মুঠোয় থাকবে এবং আসমানসমূহ তার ডান হাতে ভাঁজকর অবস্থায় থাকবে তিনি পবিত্র আর এরা তাকে যার সাথে শরিক করে সেসব থেকে তিনি বহু ঊর্ধ্বে সুতরাং তাদের মতো হবেন না যারা আল্লাহকে অবমূল্যায়ন করে যখন আল্লাহর নাম নেওয়া হয় আপনি কিছুতেই তাদের মতো হবেন না এই নামের অর্থ মর্যাদা এই নামের মাহাত্মকিম এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাসির মিডিয়ার ফেসবুক পেজ ডাব্লিউবসবুক ডট